আনাস রদ্দুল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাল্লাম একদা তার কাপড়ে থুথু ফেললেন ইমাম বুখারি রহমতুল্লা আলহী বলেন যে ইবনু আবু মারিয়াম এ হাদিসটি বিশদভাবে বর্ণনা করেছেন